মানস তার সমস্ত অবস্থায় সৃষ্টি কর্তা আল্লাহর মুখাপেক্ষি নবী করিম সাল্লাহ আলীহি ওসল্লামের প্রিয়তমা আশাহারদ্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর রসুল সাল্লাহ আলহিহস্লাম কিসের দ্বারা আল্লাহর নিকটে প্রার্থনা করেন তিনি বললেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওসলাম এই দোয়াটির দ্বারা আল্লাহর নিকটে প্রার্থনা করতেন হে আল্লাহ আমি আপনার নিকটে আশ্রয় যে কর্ম সম্পাদন করেছি তার অমঙ্গল হতে এবং যে কর্ম বর্জন করেছি তারও অমঙ্গল হতে শাহেহ মুসলিম হাদিস নম্বর ছেষট্টি হাইফেন বন্ধনের মধ্যে ২৭১৬। হাজার এই হাদিস বর্ণনা কারিনি সাহাবিয়ার পরিচয় আশাহ বিনতে আবি আনহা হিজরতের পূর্বে নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি মদিনায় হিজরত করার পর নয় বছর বয়সে আল্লাহর রসুলের সঙ্গে সংসার আরম্ভ করেন আল্লাহর রসুল সাল্লাহু আলীহাসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স ছিল ১৮ বছর তিনি সাহাবিগণের মধ্যে অধিক বুদ্ধিমতি জ্ঞান এবং রায় প্রদানের ক্ষেত্রে ছিলেন সর্বোত্তম ব্যক্তি দানশীলতা ও উদারতায় তাকে উত্তম নমুনা হিসেবে উল্লেখ করা হতো তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দু তিনি রমাদান বা সওওয়াল মাসের সতেরো তারিখে মদিনাতে সন সাতান্ন অথবা আঠান্ন হিজড়িতে রোজ মঙ্গলবার মৃত্যুবরণ করেন আবু হরে রদ্লাহ তাল আনহু তার জানাজার নামাজ পড়িয়েছিলেন এবং তাঁকে আলবাকে কবরস্থানে দাফন করা হয় রদয়াল্লাহু আনহা मुसलिम व्यक्ति उचित से पापन करमंगल और दुर्भाग्य सृष्टि करार उपादान दू मानुष निजे पपर अमंगल होते सुरक्षित हर परमशाली आल्लर स्मरण নেওয়ার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে কেননা মানুষ তো তার সমস্ত অবস্থায় তার সৃষ্টিকর্তা আল্লাহর মুখাপেক্ষী তিন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে মঙ্গলদায়ক আশ্রয় স্থল হল একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ সৃষ্টি জগতের অন্য কোন ব্যক্তি বা বস্তু নয়